بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبالك وسلم দার মুসমান ভাইরা আল্লাপাকে শুকুর তিনি মেহরবানি করে আমাদেরকে ইমান নসিব করেছেন ইমানের উপরে বাঁচিয়ে রাখছেন ইমানের উপরে যেন আল্লাহ পাক মৃত্যু নসিব করেন সবাই বলুন আমি সুরতে চেহারায় বংশগুণে মানুষের দাম নাই মানুষের দাম হল আমলের দ্বারা যার আমল যত ভালো হবে আল্লাহ পাকের কাছে তার তত বড় সম্মান ইজ্জত দুনিয়ার মানুষ কাহাকিও খুব বাহবা দেয় কিন্তু তার জানা নাই যে আল্লাপাকের কাছে আমার মাকাম আমার হালাত কি এটা তো জানার অধিকার কারণেই যারা নবীর ছিলেন তাদের ব্যাপারে নির্ধারণ করা তারা পাকের বন্ধু ছিলেন আর এছাড়া নবী রসুল ছাড়া যত মানুষ সকলেই প্যারেশান যে আমি আল্লাহ আল্লাপাকের কাছে কবুল হতে পারলাম কিনা এই প্যারেশানি সবার যারা যাদের জীবনী পড়ে আমরা নিজেরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করি যারা পাকের বন্ধু বলে আমরা যাদেরকে আখ্যায়িত করতেছি ते जिज्ञास करा जल्लाह पाते हमारक भलो ना आल्ला के रखम भाव राजी करते पर निजे हालत के हल आल्लाक आसले बंदु हवार लक्षण यहां के को दिन प्रकाश करे निज के सब समय छोट मने दे सबसे बड़ बुजुर्गी हल यटार मध्य आल्ला पाके मूल्यायन करवस्था तो आल्ला पकर का कमन जेहेतु ये कि আমি কোন সাহস নিয়ে আমাকে অনেক কিছু আমি মনে করব আল্লাহ না করুক যদি আমি কোনো না কোনো ব্যাপারে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাস করে বসেন আর যদি সেদিন ধরা পড়ে যায় সেদিন যদি ধরা পড়ে যায় তাহলে দুনিয়ার এই নাম সুনাম যশ বংশ এগুলি আমার কোন কাজে আসবে এই জন্য সমস্ত বুজুর্গানি দিনদের জীবনী তালাশ করলে দেখা যায় সকলেই প্যারেশান কারণ আপনারা এই কথা অনেকবার শুনছেন কামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত প্যারেশান থাকবে। মানুষ দৌড়াবে আদম আলি সাল্লা কাছে দৌড়াবে মুসা আলহ সাল্লা তু কাছে দৌড়াবে যে ময়দানে হাসরের যে অবস্থা আল্লাহ কি শুধু একটু বলবেন যে আল্লাহ আপনি একটু হিসাবটা শুরু করাই দেন এই ময়দানে হাসরের এই কষ্ট আর সহ্য হয় না এইজন্য মানুষ দৌড়াইতে থাকবে সমস্ত নবীরা আরেকজনকে দেখায় দিবে যে অমুকের কাছে যান জামা আমার আল্লাহ পাকের কাছে কিছু বলা। আদম আলি সাল্লাতে এত বড় জলিলুল কাদের নবী যিনি প্রায় তিনশত বৎসর পর্যন্ত শুধু কাঁদছেন যার চোখের পানিগুলি একত্র করলে বলা হয় যে সারা দুনিয়া সমস্ত মানুষের চোখের পানি একত্র করলে একা আজমাল ইসলামের চোখের পানির সমান হবে না যিনি এত কান্না কানছেন তিনিও ওই দিন বলবেন যে আল্লাহ আমি তোমরা আমার কাছে আইসো না তোমরা অমুক নবীর কাছে যাও তাহলে অবস্থাটা কেমন এটা একটু বুঝার জন্য বলতেছি হালারটা কেমন হবে যেখানে নবীরা পর্যন্ত প্যারেশান থাকবে সেইখানে আপনার আর আমার হালাত তো বলাই নেই শুধু একমাত্র সকলে পাঠাইয়ে দিবে যাও আখেরি পায় গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সেইখানে যাও এজন্য মন সব সময় প্যারেশান দুনিয়ার মধ্যে তো কত রকমের জক সব অ্যাডভার্টাইজ অনেক কিছু অনেকে অনেক কিছু লেখে বলে আসলে এই লেখাটা কিছুই না আমার দিলের হালাত আপনি জানেন না আপনার দিলের হালাত আমি জানি সম্পূর্ণ কে জানেন একমাত্র আল্লাহ পাক জানেন তবে আল্লাহ পাক বন্দাকে অনেক সময় বড় বড় আমল দ্বারাও সে নাজাদ পাবে না ছোট একটা আমলের উচিলে আল্লাহ তাকে মাফ করে দিতে আল ইমানু বাইনাল আল খাউফেওয়ার রাজা আল্লা রসুল বলেন ইমান হল দুইটা জিনিসের মাধ্যমে দুইটা জিনিসের মাঝখানে ইমান নিজের গুনার কথা স্মরণ করে করে ভয়ে আতঙ্কিত হয়ে যাব যে আমার মতো আল্লাহ আল্লাপাকের আলমের মধ্যে আরেকজন কেউ নাই পাক যদি মেহরবানি করে মাফ না করেন আমার বাঁচার উপায় সব সময় মনের মধ্যে এরকম একটা অবস্থা থাকবে আর আল্লাহ আল্লাপের রহমত দেখা আবার একটু আশাও করা যে আল্লাহ তো গফুর রাহিম তিনি যদি মাফ করে দেন আমার মতো এরকম পাপি আল্লাহ পাকের রহমতের কাছে তুচ্ছ তিনি মাফ করে দিবেন কেউ তাকে কৈপিয়র তালাশ করবেন এই দুইটা মনের মধ্যে থাকার নাম হল ইমা একবারে নৈরাস হতেও আল্লাহ না নিষেধ করেছেন যে তুমি নৈরাস হয়ে যেও না নৈরাস হয়ে যেও না পাক যে আলহিসাল্লাম বাইতুল্লাহ ঘরের পূর্বদিকে যেটাকে এখন বাবুর নবী বলে লেখা হয়েছে ওই গেইটের সামনে আল্লাহ রসুল বসে আছে আল্লাহ রসুল বসে নাই কিছু সাহাবাহিকেরাম বসে আসেন আল্লা রসুলের ধর্মবারক পূর্ব দিকে ছিল আবু জেহেলের বাড়ির থেকে একটু পূর্ব দিকে আসতেছেন বায়তুল্লাহ ঘরের দিকে ঢুকবেন কিছু সাহাবারা বসে বসে তারা পরস্পরে কিছু হাসি হাসাহাসি করতেছেন আল্লাহ রসুল দূরের থেকে দেখছেন দেখা আইসা তাদেরকে হাসতে দেখা বলল তোমরা কি আখেরাত ভুলে গেলা তোমরা যেভাবে হাসতেছো মনে হয় যেন আখেরাত তোমাদের স্মরণ থেকে একবারে গাফেল হয়ে গেছে এইভাবে হাসতেছো তোমরা তো সাহাবাহিক রাম আল্লাহ রসুল যাদেরকে এই কথা বলে এদের তো মন ভেঙে যাওয়া স্বাভাবিক যা আমরা হাসার কারণে রসুল আমাদেরকে এইভাবে ধমক দিলেন সবাই ওই মসজিষের মধ্যে বসে বসে এই কথাটা স্মরণাই সে সকলে কাঁদতে শুরু করছে যার যার করে কাঁদতেছে বিনায় বিনায় কাঁদতেছে তার আল্লাহ রব্বুল আলমিন এতক্ষণ হাসছেন আল্লাহ রসুলকে এমন সময় তাদের সামনে পাঠাইছেন আর এদেরকে একটু ধমক দিল এরা কান্না শুরু করলেন যখনই কান্না শুরু করছেন আল্লাপাকের রাহমতের দরিয়ার মধ্যে জোশ মারা গেছে আল্লাপ সাথে সাথে জিবিল আলহ সাল সাল্লামকে পাঠাইলেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আবার বন্ধুর কাছে আয়াত নিয়ে খবর পৌঁছাও সালাম আয়াস নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহর হাবিবের উপরে আয়াস নাজেল হওয়ার পরে আল্লাহ আবার দৌড়ে আসছে ফিরা দেখে ওই সাহাবারা ওই মসজিষের মধ্যে বসে বসে কানতে একজন ফিট হয়ে গেছে আল্লাহর হাবিবাইচা তাদেরকে ডাক দিয়া বলে ও সাহাবারা। তোমাদের কান্না এমন কান্না হয়েছে তোমাদের কান্না আল্লাহ পাখের আর সে আজিমে পৌঁছে গেছে তোমরা যখন কান্তি শুরু করলাম আল্লাহ রবীন্দ্র তিনি রহমতের নজর করলেন এইমাত্র মাত্র আয়াত পাঠাই দিলেন আমার চাহাবাদেরকে আপনি এইভাবে কেন নৈরাশ করে দিলেন তাদেরকে সংবাদ শোনাইয় দেন আমি আল্লাহ নিশ্চয়ই গাফুরুর রাহিম আমি আমার বন্দাজ খুব দয়া আমার বন্দাদেরকে আমি আর আজাব সম্পর্কে আল্লাহ পাক আযাত আজাব আছে এতটুকু শুধু একটা গায়ে বানা শুরুতে আল্লাহ বলেছে আমার আজাব খুব শক্ত খুব কঠিন আজাব দিবো কি দিব না এইটা আল্লাপাক বলেন নাই কিন্তু মাফ করার ব্যাপারে আল্লাপাক নিশ্চয় শব্দ ব্যবহার করেছে আবার ব্যবহার করেছে আর বন্দাদেরকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করে বলছে আমার বন্দা ইন্না আদাবি যেমন ভাবে আল্লাপাক আজাবকে নিজের দিকে বলছে এরকম রহমত কে আল্লাহ বন্যা করে বলছে দেখো আমার বন্দাদের গুনাকে আমি আবার একেবারে বেখবর হয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন তো বুজুরগান এদিন যারা যত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত তত বেশি দিব হজরত গুসলামী রহমতুল্লাহ গভীর রাত্রির মধ্যে বিছনার মধ্যে সোয়া বৃষ্টি পড়তেছে বাহিরে কম্বল মোচাইয়া তিনি শুয়ে আছে বাহিরের থেকে একটা বিড়ালের বাচ্চা বৃষ্টির পানিতে ভিজার কারণে মসলুক বিড়ালের বাচ্চাটা বাহিরে ভিজতেছে তিনি ঘরের দরজা খোলা দেখছেন বিড়ালের বাচ্চাটা মেয় মেয় করে কান্নে ভিজে একবারে ঠান্ডা শীতে আবদ্ধ মহাব্বত করেছেন যে আল্লাহ পাকের একটা মখলুক আমি যে আল্লাহ পাকের গোলামী বানাইলেন এই বিড়ালের মালিক আর সে আল্লাহ जड़ाइयाचा शांति एम सुंदर घूम गलाड़े दिए मायर आगे आज रात बैजीत गोस्तमी লোকেরা খাবে দেখে স্বপ্ন দেখে বলে আল্লাহ ব্যবহার করলেন প্রতি আল্লাহ তাকার নাই আমি যে বিরা পাক আল্লাহর মহাব্বত সামনে রাইখা তাকে যে আদর করে কম্বলের নিচে জড়াইয়েছিলাম আল্লাহ এই উশিলায় আমি বাইজিতকে মাফ করে দিছে আল্লাহ এই যে বলছিলাম বড় বড় অনেক বড় আমল হয়তো সেই আমলের মধ্যে একলাস ত্রুটি আছে এসে গেছে কোন সমস্যা এসে গেছে কিন্তু একলাসের সাথে ছোট একটা আল্লাহ পাকের মফলুক এই ছোট আল্লাপাকের মফলুকের প্রতি দয়ালুক আল্লাহর মহাব্বত সৃষ্টি হয়েছে আমার মালিক যিনি এটার মালিক তোর এতটুকু মহাব্বত করে তাকে যত্ন করেন আল্লাহ পাক এই উশিরায় তাকে মাফ করে দিল আল্লাহ কাকে কাকে মাফ করবেন কারো কাছে কোনো সিউরিটি নাই আল্লাহ কাকে আজাব দিবেন কেউই জানেন যত মানুষ আমরা এখানে বসছি আমাদের হালাত কার কি অবস্থা আল্লাহ পাকের কাছে কেউ জানি না তবে আল্লাহ রসুনের বর্ণনা অনুযায়ী এতটুকু মনটাকে ছোট রাখলে আল্লাহ খুশি হবে মনটা ছোট রাখলে আল্লাহ খুশি হবে যত বেশি মন ছোট রাখতে পারব অহংকার মুক্ত থাকবে আল্লাহ পাক যেমন সাধারণত নিচু জাগার মধ্যে পানি জমে উঁচু জাগার মধ্যে পানি থাকে না ঠিক মন যত ছোট হবে আল্লাহ পাকের রহমত আইসা সেখানে জাগানো ভাইরা বান্দা একটা উশিলা নামাজ এটুকু আল্লাহ পাকের মসজিদ আল্লাহ যতগুলি হুকুম আমাদেরকে করছে হুকুমগুলি আমার সাহ্য অনুযায়ী আমি চেষ্টা করব কিন্তু কবুর হওয়ার মতো যোগ্যতা আমাদের যে হালাত যে নামাজ আমরা পড়ি যে ইবাদত আমরা করি সাহবাই কেরামদের আমলের সাথে মিলাইলে আমাদের এগুলি কোনো ইবাদতই না কিন্তু তারপরেও আমরা তো এই জামানার হালাতে যেটুক করতেছি এটাও আমাকে ধরে রাখা দরকার নামাজ আল্লাহর হাবিবের সুনত আল্লাহর হাবিবের তরিকা এটা সামনে রাইখা আমি চলতে থাকব মহাব্বত যদি যাকে হয় তার নমুনা তার কথা আল্লাহ আকর বলতেছে আল্লামার রুমি রহমতুল্লাহ আলেই উদাহরণ দিয়ে বলে যে দেখো যেটা তোমরা কায়েস যাকে মজনুন বলে সে স্বাভাবিকভাবে তার মধ্যে দিলের মধ্যে যদিও একটা মেয়ের প্রতি আসক্ত হল তাকে সে পায় না কোনোদিন দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত বসে আছে। ওই বাড়ির দিকে একটা কুকুর আসতেছে তার পায়ের মধ্যে মজু চুমা মানুষ বলতেছে আরে পাগল যদি এত পাগল হলি একটা চুমা খাইছে এত খারাপ পাগল কি এরকম পাগল হয়ে গেল আল্লা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলতে হারে দুনিয়ার মানুষ জবাব দিতেছে সে পাগলামি জবাব নয় দুনিয়ার মানুষ তোমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছ আমি একটা কুকুরের পায়ে চুমা খাইলাম আসলে আমার দিলের হালাতটা কি এটা তোমরা দুনিয়াবাসীকে ওরা খবর রাখো না আমি তো আসলে কুকুরের পায়ে চুমা খাই নাই বহুদিন থেকে চেষ্টা করলাম মজনু লাইলির বাড়িতে যাব লাইলির কাছে আমার কথা বলবো সাক্ষাৎ হব সম্ভব হল না ওই বাড়ির মধ্যে যে কুকুরটা লাইলি যেই বাড়ির মধ্যে ধুলা বালিতে চলাচল করে ওই ধুলা বালির সাথে কুকুরের পাটাও লাগছে এই আমি ওই ধুলার মধ্যে চুমা খাইলাম কুকুরের পায়ে না আল্লামা রুমি রহমতুল্লাহ এই উদাহরণ পেশ করে বলে এসকে মাওলা কায়কামাজুয়া এসকে মাওলা বেহে রাজবুয়া একটা মজনু একটা মানুষ যদি তার একটা মহিলার প্রতি আশেখ হইয়া ওই বাড়ির কুকুরের পায়ের মধ্যে চুমা খেতে পারে আরে আমার আল্লা পা কি আমার আল্লাহর প্রেম কি হাজার গুণে বেশি নয় আমরা কি আমার আল্লাহর জন্য সব জীবনটাকে বিসর্জন দিয়া আল্লাহর পায় সব নমুনাগুলি কি আমাদের মধ্যে আই না আমরা এগুলি চুমা খাইতে পারি না ছেন বড় মানুষ উদাহরণ পেশ করছে কোথায় আইনার লাগাই দিলেন কোথায় ঠিক তদ্রুপ যদি আল্লাহ পারে মহাব্বত থাকে नबी मोहम्मद रसुल्ला सल्लाम जदि कारो महब्बत आसे दुनिया पागल बोल दुनिया कत किचुबे दुनिया दिखे कान देव दो दरकार लक्ष्य करी देखो हमारिकारे मुख हमें जार उपरे आशे खोलम खुशी क्या जदिनी खुशी होया जाए जीवन दामी जाए मासूर तो यही है দুনিয়াতে আমরা খুব ক্ষণস্থায়ী খুব অল্প দিনের জন্য আসছি এরা সামান্য দিনের জন্য আসছি এই কয়েকটা দিন কত পুরস্কারের কথা আল্লাপাক বলছেন এতগুলি পুরস্কার আল্লাপাক আপনার জন্য আমার জন্য ঘোষণা করছেন পুরস্কার গুলি পাওয়ার জন্য কিছু শর্ত তো দিচ্ছে না যে বন্ধা তুমি এই কাজগুলি করে আস তোমার জন্য পুরস্কার দিব কিন্তু আমি নফসের ধোকায় পড়ে পারি না আমার নকশ আমাকে ওইদিকে যাইতে দেয় না এই মসজিষ্টি গিয়ে উঠে যাওয়ার পরেই নকশো আইসা আপনাকে আমাকে ধোকা দিচ্ছে নফস বলে যে তুই সকালবেলা ঘুমের সময় আজান কানে আসতেছে শয়তান বলতেছে তুই শুয়া থাক আর আল্লাহ পাক বলতেছে বান্দা তুই উঠ এখন আমি সেই সময় আল্লাহ পাকের হুকুমকে বরবাদ করে দিলাম শয়তান আমার উপরে কাবু হয়ে গেল আমার নামাজ কাজা করে দিলাম জোহরের সময় দোকানের বেচাকিরা ব্যস্ততার মধ্যে লেগে আছি। জোহরের নামাজের সময় চলে গেল আল্লাহ রসুল বলে যে বন্দা আসো ওম্মত আসো নামাজ পড়ো কিন্তু আমার दुनिया टाइने नाम बहु समय आई अवस्था करते करते करते करते हठात कर देखा गल नाम समय शेष शयतान बमियाबाब नाम जोहरे खावा दावा खाइया सुई शुख घुम आसलो आसर नाम शेष हो गार जन् तो रूम सूर्य के रखा है अल्लाह खैबर जुद्धर समय जे खैबर युद्ध इहुदीर साथे ता कलार मध्य सब बेस्टनिवा पंद्र दिन तेजे अवरुद्ध कर रखा हल आल्ला रसूल घोषणा दिलें आगामीकाल एम एक लोकर हाथे युद्ध पता देवामे आल्लाह खयबर की विजयी दान कर সাহাবাইকার চিন্তা করলেন কার হাতে দিবে কার হাতে দিবে কে যেন কেউ জানে না ঘোষণা আসল সকালবেলা পতাকাটা হাজতে আলি রাজি আল্লাহ নুর হাতে দিবেন আলি রাজি আল্লাহ তাল্লাহ চোখ উঠছে চোখের ব্যথা চোখ খুলতে পারে না তিনি বললেন যা আল্লাহ রসুলের কাছে যা বললেন জিয়া রসুল আমি তো চোখ খুলে ভালো করে তাকাইতেও পারি না চোখের ব্যথা আল্লাহ রসুল হসদ আলীকে কাছে ডাকলেন আল্লাহ রসুল চোখের মধ্যে হাত দিয়ে মুশা দিলেন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ এক সেকেন্ডের ভিতরে সুস্থ হয়ে এবার পতাকা দিলেন তার হাতে আল্লাহ পর যাওয়ার পরে আদি শরীফে রেখে खेबर तर किलारे जो गेट अल्लाह पोथार थी शक्ति दान कर चिंता कर ले आल्ला कुद्रुत बुजे आने वही गेटा भांगे ढाल बनाई युद्ध चले गल्ध खैबर युद्ध मुसलमान दे विजयी हल युद्ध शेष हवर पर ढाल चल्लिश जने अलगैया देखते उठाइट चल्लिश जने ढाल उठाते चलन ढाल व्यवहार कर युद्ध करलेंपारे आपूर्ण ये आल्ला पेपार ना युद्ध शेष हार पर আল্লাহ রসুল ক্লান্ত হাজরত আলী রাজি আল্লাহ তিনি বসছেন আল্লাহর হাবিব পাশে বসা শরীরে ক্লান্ত আসার পরে আলী রাজি আল্লাহ তালুর রানের মধ্যে আল্লাহ রসুল মাথা খেয়ে একটু আরাম করতেছেন কত মায়া কত মোহাব্বত দেখেন আলী আলি রজি আল্লাহ তালুর রানের মধ্যে আল্লাহ রসুলের মাথা এই অবস্থায় হাজরত আলী রাজিয়া হইতে এক কষ্ট মতো একটু হালকা নাড়াচাড়াও করতেছে না কষ্ট হইতেছে কিন্তু পা নাড়াচাড়া করে না কারণ মাথা কাস মহান্মসুল্লাহ ওনার একটু আরামের ব্যাগাত হবে আরামের ব্যাঘাত হবে এটাকে লক্ষ্য রেখে হজরত আলী বলতেছে আরে আমার এই অবস্থায় পা যদি আমার শেষ হয়ে যায় পান আড়াচাড়া করা যাবে না আল্লাহ রসুল দীর্ঘ সময় মাথা এই অবস্থায় ঘুমাই সে গেছে হজরত আলী রাজিয়াল্লাহালসে আছেন কিছুক্ষণ পরে দেখে যে সূর্য প্রায় ডুবে যায় ডুবে যায় খেয়াল করে দেখেন আল্লাহর রসুলের উপরে ওহি নাজিল হচ্ছে হাজরত আলী রাজি পায়ের মধ্যে আল্লাহ রসুলের মাথা মোবারক এই সময় লক্ষ্য করা হচ্ছে যেন ওহি নাজিল হচ্ছে হাজর আলী বলতেছে ওহির ভারে মনে হয় যেন আমার পাটা ভাঙ্গা চুর চুর যেন হয়ে যায় আমার জানটা বাইর হয়ে যায় কিন্তু আল্লাহর রসুলের উপরে ওহি আসতেছে কিছু বলার মতো ক্ষমতাও না অহির ভারী এত বোঝা এই অবস্থায় সূর্য ডুবে গেল আল্লাহ রসুলের ওহি চলার পরে চোখ খুলে বলতেছে আলী আসরের নামাজ পড়ছিল কিনা এই যারা মুরব্বী থাকে তাদের মোত্তাবে যারা থাকে মহদ্দিন যারা থাকে এদের খবর এইভাবে নিবে তুমি আমলটা করছো কিনা এটা দুঃখ জিজ্ঞাসা করা এই হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহ রসুল বলতেছে আলী আসরের নামাজ পড়ছ अच्छा तो आलीसूल्ला नाम पढ़ारे पड़लें ये अवस्था अमार है ना जो बोल यारसूल्लाह असर नामज पढ़ी नहीं कथा बलाराहस हमें हारिए फिली जार कारण आसर नाम कदा गेसे এই কথা বলার সাথে সাথে আল্লাপাক দরখাস্ত করলেন আল্লাহ তোমার নবীর মহাব্বতের খাতিরে আলী আসরের নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ তুমি সূর্য উঠাইয়া দাও আলী যেন আসরের নামাজ আবার পড়তে পারে আদি শরীফের মধ্যে লেখে সাথে সাথে আল্লাপাক সূর্যটাকে আবার উপরে উঠাইয়া দিলেন রেসলে পান সাল্লাহ বলছেন আলী যাও যাও আসরের নামাজ পড়ো আল্লাহ রসুলকে উঠাইয়া দিয়া আলী উজু করে আসরের নামাজ পড়লেন তারপরে সূর্য ভাইরা রসুলের অনুগত্য রসুলকে মহব্বত করতে দেয় আল্লাহ সূর্য উঠে দেয় হাদিস শরীফের মধ্যে স্পষ্ট হাদিস পুরাপুরি আমরা কি আল্লাহ কি মহব্বত করে আল্লাহ রসুলের সুন্নত করলে আল্লাহর পায়ে গরের মতো আল্লাহর পায়ে গরের সুন্নত গুলাকে আঁকড়ে যদি ধরি কেমতের ময়দানে আরে দুনিয়ার মধ্যে আমাদেরকে যদি মানুষ কেউ নাও দেখতে পারে কোদার কসম লাগে কেমতের ময়দানে আল্লাহর রসুল আল্লাহর কাছে বলবেন না আল্লাহ রসুল বলবেন না সেদিন কথা যে তার জন্য মহাব্বত করিতে এত কষ্ট এত কষ্ট এত কাটার খাই খাচ্ছি ওই যে জুমার সময় বলছিলাম एत काटार घाई खाइते क्यों शुद्ध एकम्र तो तहब्बत आल्लाल्लाह रसुलहब्बत ही काटार घईुनि खावा कष्ट दिन चलार जो कत कष्ट ना कत कष्ट भाईरात कष्ट कष्टर जी कष्ट कथा की आल्लाल्ला रसुल भूले जाब्स भूलबें ना को दिन সাল্লাম শরীরের মধ্যে সিঙ্গা লাগাইলেন ব্যথা ব্যথার জায়গার মধ্যে সিঙ্গা লাগাইছে এই মাঝে মধ্যে বলা হচ্ছে কারো যদি অবস্থা হয় একবার শূন্যতের নিয়তে একবার সিঙ্গা লাগানো চাই আমি একবার লাগাইছি ব্যথা ব্যথার কারণে ভালো হইল না হইল কম্পে শূন্যতের নিয়তে কি বলবো আল্লাহর আল্লাহ রসুল সফরে ছিলেন সেখানে এই অবস্থার ভিতরে এক জায়গার মধ্যে আল্লাহ রসুল বসে হাজত আদায় করলেন অ্যাস্তিঞ্জা করলেন পরবর্তীতে সাহাবাই গ্রাম যতদিন এই রাস্তা দিয়ে যাইতেন ওটার থেকে নাইমা ওই জায়গাটার মধ্যে বসতেন যেতে আল্লাহ রসুল এখানে হাজত আদায় করছেন। করতেন রসুল পাকসলামের মহাব্বত ওই জায়গাটার মধ্যে বসতেন তো সিঙ্গা লাগাইছিলেন শরীরটি কিছু রক্ত বাইরে নামটা ভুলে গেলাম ওই সাহাবিকে বলছে রক্তগুলি ফেলে দিয়ে আস ওই সাহাবি রক্তগুলি যখন ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এই রক্ত থেকে দেখি মেষ্ক আম্বরের গ্রাণ হইতেছে সাহাবি দূরি নিয়া তার মনে আর মারল না সে রক্ত গুলি চলে ফেলছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন এগুলি ফালাই এখন আর কথা বলে না মাথা দিকে দি দিচ্ছি কি ব্যাপার বলে আমি রক্তগুলি গুলি নিছিলা আমি এগুলার থেকে মিষ্ক অম্বরের গ্রাম দিখা আমি আর সহ্য করতে পারি নাই আমি রক্ত খেতেছি রসুল বললেন হাতুমিটে কি করলা রক্ত খাওয়াতো নিষেধ মানুষের এই রক্তই এই রক্ততে এটা হারাম না যায়ের জিনিস এই লোকটা বলে আমি আমি মোহাব্বতে আর আমাকে আমি কন্ট্রোল করতে পারিনি আমি এই রক্তের এই অবস্থা দেখে আমি কন্ট্রোল হারা হয়ে গেছি এই জন্য আমি খেয়ে বেলছি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহ রসুল বলেন সাহাবি যাও আল্লাহ তো মাফ তোমাকে করেই দিবে আর যেই শরীরের মধ্যে রসুরের রক্ত ঢুকছে এই শরীর জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে জাহান নামের স্পর্শ করবে না তাকে আমাদের সামনে ডুবে যায় মুছে যায় মিশে যায় রসুল কত কষ্ট না পাইতেছেন রজা কত কষ্ট না পান্মতরা আসবা তো তোমরা সবাই আমার কাছে আসবাজে সময় আমি তোমাদের জন্য কি সুপারিশ করব। তোমরা কিছু উচিলে নিয়ে আসো যেতু রসুলের উন্মত এইভাবে ধরে নিয়ে যায় জাহান নামে আল্লাহ রসুল শুনলে দৌড়েই আল্লাহর কাছে এসেছ দেয় পড়ে যাবে যে আল্লাহ আমার উম্মত জাহান নামে নিয়ে যাচ্ছে আমি তো সহ্য করতে পারি না সহ্য করতে পারি পারিনা আল্লাহর হাবিবকে একটু ভালোবাসো না ভাই বাবারা আল্লাহর হাবিবকে একটু ভালোবাসেন খোদার কসম এই ভালোবাসা যাবে না এই ভালোবাসাটুকু নিয়ে কবরে যান আল্লাহর কসম যে আল্লাহ পাক কবরকে আপনারকে যেভাবে ঘোষণা দিয়েছেন আফরিশু হু মিনাল জান্না আল বিশু হু মিনাল জান্নাফু মিলাল জাননা कबर मध्य सवाल आसले रसुल जे आल्ला फलार बंदा दुनिया जीवने कत काटार खाई खेसे कत को कष्ट से फिरतरा এই কাপড় চোপড়গুলি সব খুলে দাও আমার বন্দারা জান্নাত থেকে পোশাকই না আমার বন্দাকে পরাইয়ে দাও জান্নাতের বিছাত তার জন্য বিছিয়ে দাও জান্নাতের দিকে দরজা খুলে দাও জান্নাতের থেকে বাতাস আসবে তাকে বলবে নমকা নৌমিলারুস বন্দা ঘুম যাও ঘুম যাওয়ার মতো যাও আর ডাকবে না সে জান্নাতের পোশাকে শুয়ে থাকবে তার জন্য এরকম ঘোষণা আসবে ভাইয়েরা আমরা কি চাই না আমাদের কবরটা এরকম হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে যেন ওরকম বানিয়ে দেন আমাদের কবর যেন আল্লাহ পাক ওরকম বানান সবাই বলি আমিন